মোখতারাম হাজরাত সদর জালসা মদিনাতুল খৈরি আল ইসলামীর সম্মানিত চেয়ারম্যান মানবতার সবার লক্ষ্যে অহরনিশ ছুটে চলা একজন ক্লান্তিহীন মর্দে মুজাহিদ ফয়াজ আহমদ সাহেবাহমদ বরাকাত হজরাত সর্বপ্রথম আল্লাপাক রব্বুল্লা আলমিনের সুকর গুজারি আদায় করি যে মহান রাব্বুল্লাহ আমাদেরকে আজকে অত্যন্ত বরকতময় এক মোবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন কোরআনের মোবারক জলসায় আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এরপরে আরো বড় সুক্রিয়া আমাদের আল্লাহ পাক রব্বুল আলমিন মেহরবানি করে আমাদেরকে আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা আল্লা সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন এটা হল আমাদের জন্য আল্লাহ আল্লাপাকের সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাপাক রবীন্দিন জগতবাসীর জন্য যত নিয়ামত দিয়েছেন সকল নিয়ামতের সেরা নেয়ামত হল দিন ইসলাম পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন আল আলিয়াউমা আকমাল দিন আকুম নেয়ামতকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন মুখতারাম হাজির সেই আল্লাহর পরিপূর্ণ নিয়ামত ইসলামকে আমরা পেয়েছি যে ব্যক্তি ইসলামকে লাভ করলো ইসলামকে হাসেল করতে পারল ইসলামকে গ্রহণ করতে পারল পৃথিবী দেশে সর্বশ্রেষ্ঠ নেয়ামতকে অর্জন করতে পারল ইসলাম আল্লাহর এমন এক নেয়ামত যে এর মধ্যে যা কিছু আছে তার সবকিছুই সুন্দর ইসলামের মধ্যে আল্লাহাকবুর আলমিন যত বিধি দিয়েছেন এর সবটাই সুন্দর সবটাই কল্যাণকর এর সবটাই দুনিয়ার মানুষের জন্য উত্তম এবং কল্যাণকর ইসলামের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অকল্যাণের বিন্দু বিসর্গ নাই এটা হল ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের যত বিধিবিধান রয়েছে এই সকল বিধিবিধানগুলো ইসলামের যত বিধি রয়েছে সমস্ত বিধানগুলোই মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ বিধান এর চেয়ে উত্তম কোন ব্যবস্থা দুনিয়াতে আর নেই একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ জন্মগ্রহণ করবার পর যখন একটা মানব সন্তান পৃথিবীতে নবজাতক হিসেবে দুনিয়াতে আগমন করে पृथ्वी विभिन्न धर्मवलम्बी नवजात के पृथ्वी भावे स्वागत एक बता इन नवजात शिशु के पृथ्वी बुके जे उत्तम एवं सुंदर पंथाए जाना पद्धति शिक्षा दिए पृथ्वी सर्वश्रेष्ठ कल कल अजान সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আজানের কালেমাগুলোর মাধ্যমে পৃথিবীতে নবজাতককে স্বাগত জানানোর পদ্ধতি দিয়েছে ইসলাম এর চেয়ে উত্তম কোন পদ্ধতি পাস পর্যন্ত দুনিয়াতে আবিষ্কার হয় নাই তেমনিভাবে একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে পৃথিবীর এক এক বিধান এক এক মতবাদ মানুষকে এক একভাবে বিদায় সংবর্ধনা জানায় কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম মানুষকে একজন ইমানদারকে দুনিয়া থেকে বিদায় মুহূর্তে তাকে যে সম্মান প্রদর্শন করে তার সঙ্গে যে মানবিক আচরণ করে তাকে যেভাবে মর্যাদা দেয় শুধু এই যদি দুনিয়ার মানুষ গভীর মনোযোগের সঙ্গে লক্ষ্য করত তাহলে আসমান এবং জমিনের মধ্যখানে কোনো মানুষ অমুসলিম থাকতে পারত না কত সুন্দর করে ইসলাম একজন মানুষ মৃত্যুবরণ করবার পর प्रदर्शन सुंदर आतर गोलापुर लगाए सुगन्धी मेखे सदा कपड़े आब पवित्र अवस्था जाना पड़े हजार हजार मानुषे बाकी सकले पीछे थे কারণ আজকে যার জানাজা হচ্ছে এই ইমানদার ব্যক্তিকে আমরা কবরের দিকে নিয়ে যাচ্ছি কবর হল মুমিনের জন্য জান্নাতের দুয়ার কবর হলো মুমিনের জন্য জান্নাতের দুয়ার এই বান্দাকে দুনিয়া থেকে সর্বশেষ বিদায় সংবর্ধনা জানানোর মাধ্যমে তাকে জান্নাতের দুয়ার কবরের মধ্যে তাকে স্বসম্মানে রেখে আসে অথচ পৃথিবীর অনেক ধর্মাবলম্বীরা এমন আছে मानुष मारा जावर पर चरम अमानविक आचरण कर लाठी दिए पिटाय बाबा के आगुन दिए पुड़िए लाठी दिए पिटे निर्मम भाव संगे सर्वशेष आचरणटकू कर दुनिया मतालम्बी एम आज एक मानस मृत्युबरण कर सोजा डर कर रखे क्या खड़ा बसार जगह नहीं মোহতারাম হাজিরিন ইসলাম একজন একজন মানুষকে মৃত্যুবরণ করবার পর তার সঙ্গে চমৎকার সৌহারপূর্ণ আচরণ করে মমতার আচরণ করে আচরণ করে তাকে সুন্দর শোয়ার ব্যবস্থা করে দেয় বিশ্রামের ব্যবস্থা করে সুন্দর তার সঙ্গে মানবিক আচরণ করে সম্মানের আচরণ করে মর্যাদার আচরণ করে মোহতারাম হাজিরিন বলতেছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত মানবজাতির জন্য ইসলাম যে বিধান দিয়েছে এর চেয়ে উত্তম এবং এর চেয়ে কল্যাণকর বিধান পৃথিবী তার দ্বিতীয়টি হতে পারে না সেই ইসলামের সৌন্দর্যের ছোট্ট একটা দিক নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই মোহতারাম হাজির ইসলাম মানবিক ধর্মের নাম ইসলাম পৃথিবীতে মানুষের সম্মান দিতে এসেছে সুতরাং ইসলাম হল উদারতার ধর্ম ইসলাম হলো সম্প্রীতির ধর্ম আজকে পৃথিবীতে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয় ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভীতির সঞ্চার করা হয় মানুষকে বুঝানো হয় দুনিয়াতে যদি ইসলাম কায়েম হয় দুনিয়াতে যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয় যদি আল্লাহর জমিনে ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম হয় তাহলে তোমাদের আরাম আয়স থাকবে না তোমাদের এত সুন্দর তোমাদের আরাম আয়েস আনন্দ ফুর্তির ব্যবস্থা থাকবে না মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হয় বুঝানো হয় যে অন্য ধর্মাবলম্বীরা দেশে থাকতে পারবে না সমাজে থাকতে পারবে না মোহতার মহাজির এটা হলো ইসলাম এবং ইসলামী জীবন ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ সুপরিকল্পিত একটি সুপরিকল্পিত একটি অপপ্রচার বরং আমরা বলতে চাই যদি ইসলাম সমাজে কায়েম হয় যদি ইসলাম সামাজিকভাবে কায়েম হয় যদি ইসলাম রাষ্ট্রীয় ভাবে হয় তাহলে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষ তাদের জীবনের সমস্ত মৌলিক অধিকারগুলো নিশ্চিতভাবে পাবে কারণ ইসলাম হলো মানবতার ধর্ম ইসলামী হল সম্প্রীতির ধর্ম ইসলামী হল উদারতার ধর্ম ইসলামের মধ্যে সাম্প্রদায়িকতার কোন সুযোগ নাই আল্লাহ রসুল হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি বলেছেন করেন আমার খবরদার সতর্কতার সঙ্গে তোমরা শুনে রাখো মঙ্গল আহিদন আম মুসলিম অধ্যুষিত এলাকায় যে সকল সংখ্যালঘু অমুসলিমরা বসবাস করবে খবরদার তাদের উপর জুলুম করা যাবে না তাদের উপর অন্যায় করা যাবে না তাদের প্রাপ্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না আমার কোন উম্ম যদি মুসলমান হওয়ার পরেও কোন সংখ্যালঘু মানুষের উপর জুলুম করে তার প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করে এরপর দুনিয়ার কোন আদালত যদি তার বিচার নাও করতে পারে দুনিয়ার কোন শাসন যদি দুনিয়ার কোন শাসক গোষ্ঠী যদি তাকে বিচারের কাগড় করা আমি নবী মুদ আরামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রবুল ইনসাফের সুপ্রিম আদালতে আমার সেই উম্মতের বিরুদ্ধে বাদী হয়ে বিচার দায়ের এভাবে সতর্ক করে আর এভাবে মুসলমানদেরকে সতর্ক করে অমুসলিমদের মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করেছে মোহতারাম এই পৃথিবীতে এমন উদারতার ঘোষণা দানকারী একমাত্র ইসলামের প্রবর্তক নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছাড়া দুনিয়ার আর কোন ধর্মপ্রবর্তকের কাছ থেকে এমন উদারতার বাণী আমরা শুনতে পাই না দুনিয়াটা আর কেউ নাই এমন উদারতার কথা বলেছেন অন্য ধর্মাবলম্বীদের এমন অধিকারকে নিশ্চিত করেছেন আলহামদুলিল্লাহ আমরা চ্যালেঞ্জ করতে পারি ইসলাম ছাড়া এতটা উদারতার আদর্শ আজ পর্যন্ত পৃথিবীতে কেউ দেখাতে পারে নাই এবং কেমন পর্যন্ত এটা দেখানো সম্ভব নয় মোখতারা মহাজরিন এটা শুধু ইসলামের বাণী নয় এটা শুধু আল্লাহর পয়গম্বরের একটা নয় এবং এটা শুধুমাত্র ইসলামের থিউরি নয় মুসলমানদের দেড় হাজার বছরের ইতিহাস প্রমাণ করে ইসলাম যা বলেছে আল্লাহর কোরআন যা বলেছে আল্লাহর পয়গম্বর যা কিছু বলেছেন থিউরি দিয়েছেন छोट कर दृष्टान सम्मेलन उपस्थापन करते चाह जुगे जुगे जुग इसलम कि दुनिया मानुषिकार निश्चित कर महाजीन খলিফতুল মুসলিমিন্তি আল্লাহুর যুগের ছোট্ট ইতিহাস ইতিহাসের পাতায় আজ ও পর্যন্ত সোনার অক্ষরে লিখিত যুগে মিশর বিজয় খলিফতুল পৃথিবীর ঐতিহ্যবাহী নগরী মিশর বিজয় করলেন ফাতেহ মিসর আমহ আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবি মিশর বিজয় করবার পর তিনি মিশরের গভর্নর নিযুক্ত হলেন मिसर ग लक्ष्य कर रमणी केमर बसान चाहपारो तुमरा मेटा सजिए गुछिए किसर जनगण जवाब दिल नील दरिया पानी शुक्र गे যে দরিয়ার পানি দিয়ে মিশরে ফসলের চাষাবাদ হয় সেই দরিয়ায় পানি নাই পানি না থাকলে চাষাবাদ হবে না মিশরে দুর্ভিক্ষ দেখা দিবে মানুষ না খেয়ে মরবে আমরা সেই দরিয়ার পানি আনতে যাই কিভাবে তোমরা পানি আনবা তারা জবাব দিল দরিয়া আমাদের উপর নাখস হয়ে গেছে নারাজ হয়ে গিয়েছে এখন পানি আনতে হলে দরিয়াকে খুশি করতে হবে के खुशी करते जाने गुछिएुक रक्त दिए नील दरिया प्रश्न कर দরিয়াকে তোমরা ভোগ দিবে খুশি করবে আর এভাবে তোমরা দরিয়ার কাছ থেকে পানি আনবে কিন্তু আমার প্রশ্ন হলো যে মেয়েটাকে তোমরা হত্যা করবে যে আল্লাহ রঞ্জিত করবে সেই মেয়ে সম্পর্কে আল্লাহর কোরআন যে প্রশ্ন উত্থাপিত করেছে বিআই জাম্বিং কোতিলাত কি অপরাধ সে করেছে কোন অপরাধের কারণে তাকে হত্যা করা হবে মিশনের জনগণ লা जवाब देवाराषा तना माथा नीचे स्वीकार कर लो जेनाटर तो अपराध नहीं निष्पापरपराध कि निपराध को, को नारी के निपराध को मे के बोलि ना दे हो पानी पानाटे जुग जुगे चले आसा संस्कृति कलचार बस बसर কুমারী মেয়েদেরকে বলি দিয়ে এরপরে ইসলাম আগমন করবার আগে তোমরা কি করেছ না করেছ সেটার জন্য মুসলমানরা জবাবদিহিতা করবে না কিন্তু এখন আল্লাহরের জমিনে ইসলাম কায়েম হয়েছে আল্লাহর এ জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর এ জমিনে খেলাফতের সোনালী শাসন কায়ে খেলাফতের সোনালী শাসন হওয়ার পর। কায়ে রাজ হওয়ার পর। আল্লাহর এ জমিনে একজন নিরাপরাধ নারীর হত্যাকাণ্ড ঘটবে একজন নিষ্পাপ একজন নিষ্পাপ অমুসলিমের বুকে রক্তে আল্লাহর জমিন দঞ্জিত হবে মুসলমানরা কোনদিন সেটা বরদাস্ত করতে পারে না সুতরাং স্টফ দা কিলিং হত্যাকাণ্ড বন্ধ করো মুসলমানরা কোনদিন এই নিরাপরাধ হত্যাকাণ্ডকে সহ্য করতে পারে না সমর্থন করতে পারে না ইসলামের বিধান্ত পরিষ্কার তোমরা কিছু মানুষ ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকবার জন্য एक जन निपराध मानुषर रखते आल्ला जमीन दंजित कर इनद करते विधान हल परिष्कार मानुष के खून एक हत्य अपराध के इसलमराध्यस्त कर कुरान बने तमाम पृथ्वी समस्त मानुष के खून कर लेराध है एक जनपराध मानुष के खन कर ले समान अपराध মোহতারাম হাজির কোরআনের শব্দ লক্ষ্য করুন কোরআন বলেছে মান মানুষ বলে ইসলাম আখ্যায়িত করেছে সেই নিরাপরাধ মানুষের ধর্ম পরিচয় ইসলাম দেখতে বলেনি সে মানুষটা কি মুসলিম না অমুসলিম আল্লাহর কোরআন সেই তফাত এবং পার্থক্য করে নাই ইসলাম এবং আল্লাহর কোরআন বলেছে একজন নিরাপরাধ মানুষ সে মানুষটা হোক মুসলমান হোক সে হিন্দু সে মানুষটা হোক বৌদ্ধ বসে খ্রিস্টান কোন নিরাপরাধ মানুষের রক্তপাত ইসলাম এক মুহূর্তের জন্য বরদাস্ত করে নেয় নাই আল্লাহর কোরআন বলে দিয়েছে জামিয়া একজন নিরপরাধ মানুষকে হত্যাকাণ্ডের হাত থেকে রক্ষা করা তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যার হাত থেকে মুক্ত করবার সমান স্বভাব হজরতারহ বললেন সুতরাং মুসলিম অধ্যুষিত মুসলিম শাসনাধীন এই এলাকায় কোনো অন্যায় রক্তপাতের অনুমতি আমি দিতে পারি না মিশরের জনগণ বলল তাহলে পানির ব্যবস্থা করেন আমাদের সিস্টেম এবং আমাদের পদ্ধতি যখন আপনি বাস্তবায়ন করতে দিবেন না তাহলে পানির ব্যবস্থা করে দেন বললেন। আমি অন্যায় হত্যাকাণ্ড বন্ধ করবার দায়িত্বশীল পানি দেওয়ার দায়িত্বশীল আমি নই তবে তোমাদের কথা এবং সুরতে হাল জানিয়ে আমি খলিফদুল মুসলিম অপেক্ষা কর্লাহাল মিশর থেকে দ্রুতগামী পত্রবাহক মারফত সোনার মদিনা সংবাদ পাঠিয়ে দিলেন মদিনা শরীফ থেকে খলিফদুল মুসলিমিন হজরত অমর বিন খত্তা জবাবি পত্র লিখে আবার দ্রুত পাঠিয়ে দিলেন মিশরে থেকে মিশরে খলিফা ওমরের জবাব আসলো চিঠি আসলিনিসর আমর বিন আস সেই চিঠির ভাষা আজও পর্যন্ত ইতিহাসের সোনালী পাতায় লেখা আছে হজরত অমর বিন্তা मिसोर गुमलमी खिलाफतर शासनाधी एक एल्जन संख्याघु मेर हत्या बंद करुदे उम्मते मुस्लिम पक्ष खलिफा तुम्हें सर्वोच्च राष्ट्रीय सम्मान प्रदर्शन कर लोताराम इझार चेष्ट करें इल्लाम एक जन संख्याघु मेर हत्या बंद कर संख्यालघु नार जीवन के इसलम कतुत गवर्नर तुम्हारे पानी समस्या समाधानीलियार नाम चिठी लिखे दिए बता लिखे दिए चिरकुट पत्र लिखे दिए আমার পক্ষ থেকে তুমি এই চিঠি নীলদোরিয়ার কাছে পৌঁছে দাও মোহতারাম মিশরের জনগণকে জানিয়ে দিলেন মদিনার পক্ষ থেকে হজরতে অমর বিন খত্তাবাহ সমস্যার সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন জনগণ জানতে চাইল কি উদ্যোগ খলিফা মিশরের নীল দরিয়ার নামে চিঠি লিখে দিয়েছেন ইতিপূর্বে পৃথিবীর ইতিহাসে আমরা এমন ঘটনার কথা আর কোনদিন শুনতে পাই নাই অ মুসলমান একটু নিজের আত্মপরিচয় বুঝবার চেষ্টা করো আমি আর তুমি কোন জাতির সন্তান আমরা কাদের উত্তরসূরি আমরা তো সেই খলিফা ওমরের উত্তরসূরি ছিলাম আমরা তো সেই খেলাফতের উত্তরসূরি এবং ঝান্ডাবাহী ছিলাম যারা আসনার মদিনায় সালার চটের উপর বসে পৃথিবীর বড় বড় দরিয়া এবং সাগরগুলোর নামে রাষ্ট্রীয় পয়গাম প্রেরণ করতেন আমরা তো সে যাদের উত্তর সুরী যারা সালার চটের উপর বসে বাতাসের প্রতি হুকুম জারি করতে আর তাদের হুকুম প্রাপ্ত হয়ে বাতাস তাদের হুকুমে প্রবাহিত হত আমরা তো সে জাতির যারা আফ্রিকার জঙ্গলের পাশে দাঁড়িয়ে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীগুলোর দিকে তারা রাষ্ট্রীয় হুকুম ফরমান জারি করতেন ইতিহাস আজও সাক্ষী হাজর সাহাবেক রামের দল নিয়ে গেলেন মিশরে আফ্রিকায় আফ্রিকা মহাদেশে ইসলামের বাণী প্রচার করবেন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবেন বাহিনী নিয়ে গেলেন আফ্রিকায় বাহিনীর থাকবার জন্য নিরাপদ জায়গা প্রয়োজন নিরাপদ কোনো জায়গার ব্যবস্থা নাই বাহিনী প্রধান সাহাবে একরামকে নিয়ে চলে গেলেন আফ্রিকার জঙ্গলের প্রান্তরে আফ্রিকার জঙ্গলের পাশে দাঁড়িয়ে তিনি ডাক দিয়ে একটি ভাষণ দিলেন কতলনা ও আফ্রিকার জঙ্গলের হিংস্র ভাগ বললুক আর প্রাণীগুলো আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা জঙ্গলের মধ্যে অবস্থান করব। সুতরাং আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীগুলো তোমাদের প্রতি আল্টিমেটাম জারি করলাম একটা নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে বললেন এক ঘন্টার সময় তোমাদেরকে দেওয়া হল এক ঘন্টার মধ্যে গোটা এই এলাকাটা তোমরা খালি করে দিয়ে গহীন অঞ্চলে চলে যাবে এক ঘন্টার পর এই গোটা এলাকার মধ্যে যে সমস্ত হিংস্র প্রাণীদেরকে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মহতারা মাহাজিন এগুলো কোন কল্পনার কাহিনী নয় এগুলো কোন সিনেমা নাটকের অভিনয় নয় এগুলো পৃথিবীর ইতিহাসের জ্বলন্ত ইতিহাস পৃথিবীর ইতিহাসের জ্বলন্ত লাগে নাই অল্প কয়েক মুহূর্তের মধ্যে আফ্রিকার জঙ্গলের হিংস্র ভাগ্য লুকগুলো তাদের বাচ্চাদেরকে কোলে করে নিয়ে আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর অজগর সাপ বিচ্ছুগুলো ছোট ছোট বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে আফ্রিকার জঙ্গলের বিস্তীর্ণ এলাকা খালি করে দিয়ে গেল সেখানে অবস্থান করলেন আফ্রিকা মহাদেশে ইসলামের প্রচার করলেন পৃথিবীর ইতিহাসের জগৎ বিখ্যাত আফ্রিকার জঙ্গলের সে ঐতিহ্যবাহী অঞ্চল আজও পর্যন্ত ইতিহাসের জ্বলন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইসলামী ইতিহাসের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় জামিয়া উজ্জুন আজও পর্যন্ত সেখানে হয়ে আছে ও সেই ইতিহাসগুলো তোমরা নতুন করে পড়ো তোমাদের সন্তানদেরকে পড়াও নিজেদের ইতিহাস পড়ো আমরা তো অনেক ইতিহাস পড়লাম চীন ভারতের ইতিহাস পড়লাম আমেরিকা রাশিয়ার ইতিহাস পড়লাম কলম্বাসের ইতিহাস পড়লাম কিন্তু মুসলমানের সন্তান রে খেলাফতের ইতিহাস তো আমরা এখনো পর্যন্ত পড়ে দেখলাম না এ জাতির মুক্তি হবে কিভাবে এ জাতির আগামী দিন হবে কিভাবে? মুসলিম জাতি গহবর থেকে মুক্তি পাবে কিভাবে আমরা তো আমাদের আগামী দিনের সন্তানদেরকে আমাদের মুক্তির ইতিহাস পড়াই না আমরা তো তাদেরকে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসগুলোর সঙ্গে আমরা পরিচয় করাই নাই আমরা তাদেরকে শুধুমাত্র গোলামের ইতিহাস পড়াই মোখারী বলতে গভর্নর চিঠি নিয়ে চললেন দরিয়ার দিকে দরিয়াকে লক্ষ্য করে খলিফা অমর চিঠি লিখে দিয়েছেন ইতিহাসের পাতায় আদর্শা রক্ষরে সে বক্তব্যগুলো লিখিত আছে খলিফা অমর বললেন আম িয়া তুমি যদি আল্লাহর জমিন আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাক তাহলে আমি হলাম আল্লাহার এই জমিন আল্লাহর প্রতিনিধি আমি হোলাম আল্লাহর রিপ্রেজেন্টেটিভ খলিফতুল্লাহ সুতরাং আমি আল্লাহর সে অনুমতি ক্রমে তোমার প্রতি হুকুম জারি করলাম পাওয়ার পর এক করে দিবে আর যদি নীল দরিয়া আদার তুমি যদি আল্লাহর হুকুম সারা নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো। তাহলে শুনে রাখো তোমার জন্য উন্মতে মুসলিমার পক্ষ থেকে খলিফার পায়ে হলো এই খোদার জমিনে যেই দরিয়া খোদার হুকুম ছাড়া প্রবাহিত হয় এমন কুলাঙ্গার দরিয়ার উম্মতি মুসলিমার কোন প্রয়োজন নাই কথা বুঝেন আরে কথার শব্দ নয় কথার মর্ম উপলব্ধি করবার চেষ্টা করুন মুসলমান খলিফার বক্তব্যের মধ্যে যে পাওয়ার সে পাওয়ার তো আজকের হৃদয় উপলব্ধি করবার সময় এসেছে উম্মতি মুসলিমার আজ আরেকবার সেই খলিফা ওমরের মতো হাত দিকে দিকে মুসলমানদের প্রয়োজন হয়ে দেখা দিয়েছে মুসলমানদের জমিনের মধ্যে পনেরো দুইশো কোটি মুসলমান আজ একজন খলিফা অমরের জন্য তারা হাহাকার করছে যে খলিফা অমর আরেকবার ডাক দিয়ে বলবে মুসলমানদের জমি আল্লাহ জমিনে যেদরই আল্লাহর হুকুম ছাড়া প্রবাহিত হয় সেই দরিয়ার মুসলমানদের কোন প্রয়োজন নাই আল্লাহর জমিনে যে আদর্শ আজ খলিফার সুরে সুর মিলিয়ে উম্মতে মুসলিম আর এমন হাত সময় এসেছে আল্লাহ জমিনে যে আদর্শ আল্লাহর হুকুম ছাড়া চলে সে আদর্শের মুসলমানদের প্রয়োজন নাই খোদার জমিনে যে অর্থনীতি খোদার হুকুম ছাড়া চলে সে অর্থনীতির মুসলমানদের প্রয়োজন নাই খোদার জমিনে যে রাজনীতি যে রাষ্ট্র ব্যবস্থা খোদার হুকুম ছাড়া চলে সে রাজনীতি বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও এই কথা বলতে হবে যতদিন পর্যন্ত আমরা এ কথা বলতে না পারব ততদিন পর্যন্ত গোলামির্জে ঝিঞ্জিরে আমরা আবদ্ধ হয়েছি গোলামির্সে ঝিনজির থেকে আমাদের ঘাড় আমাদের গলা কোনোদিনও মুক্ত হতে পারে না মোহতার মহাজিরের ইতিহাস পড়ব খলিফা অমরের পক্ষ থেকে এই পায়গাম আমার বিনাশনের নীল দরিয়ার বুকে নিক্ষেপ করলেন যে রাতে পৌঁছানো হলো সে রাতের অন্ধকার দূর হয় নাই পূর্ব তখনো সূর্য হয় সূর্য উদিত হওয়ার আগে এক ফিট দুই ফিট নয় এক হাত দুই হাত নয় ইতিহাসের সোনালী পাতায় লেখা সতেরো হাত পানির স্রোত পাক ভাঙ্গা জহরের মতো নীল প্রবাহিত হয়েছে নীল দরিয়ার পানি প্রবাহিত নাম ইতিহাস থেকে মুছে গেছে কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছরে নীল দরিয়ার মধ্যে কোনদিন পানির সংকট তৈরি হয় নাই মোখারাম হাজিরিন আজকে তো কথা বলতে মনে চাই যদি এক খিফা দাঁড়িয়ে সেভাবে হুঙ্কার ছাড়তে পারতেন নত যানু নীতি নিয়ে পানি আর ভিক্ষা করা নয় বর্ষা মৌসুমে পানি দিয়ে ফাসিয়ে দিবা শুকনা মৌসুমে এক ফোটা পানি নাই আর এভাবে আমার পদ্দার বুকের মধ্যে ইনশাল পানির সমস্যার সমাধান আসো খেলাফতের পথে এছাড়া পানির সমস্যার সমাধানের বিকল্প কোন রাস্তা নাই মহতারাম বলতেছিলাম এক সংখ্যালঘু যুবতী তার জীবনকে এভাবে ইসলাম নিরাপত্তা দিয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতিহাস যদি পড়তে থাকো একটার পর একটা পাতা বা আর তোমাদের সামনে ইসলামের সোনালী যুগের ইতিহাস উদ্ভাসিত হতে থাকবে এভাবে উম্মতে মুসলিমা আল্লাহরে এ জমিনে সংখ্যালঘুদের অধিকার কায়েম করেছে যুগে যুগে ইতিহাসের পাতা একটা উলটাও। এই মিশর থেকে একজন সংখ্যালঘু যুবক চলে গেছে সোনার মদিনায় খলিফা অমরের দরবারে গিয়ে বিচার দায়ের করলো খলিফা শুনেছি আপনি ইনসাফের বিচার আমি মিশর থেকে এসেছি আপনার কাছে ন্যায় বিচারের প্রার্থী হয়ে ফরিয়াদ জানাবার জন্য কি তোমার ফরিয়াদ সংখ্যালঘু যুবক বলল মিশরের যে গভর্নর গভর্নরের ছেলে আমার উপর অন্যায় ভাবে অত্যাচার করেছে गवर्नर सन्तान आघात न्यायिचारायम करघुक करत्यू खलिफा अमर हाथ गवर्नर सतान के रक्षा कर शक्ति पृथ्वी तीन तारी तलब कर पाठ যতটা দ্রুত মিশরের গভর্নর তোমার সন্তানকে নিয়ে আমার সঙ্গে দেখা আমর হাজির হয়ে গেলেন সোনার ওমর মদিন্নরের সন্তানের কাছে জানতে চাইলেন ও গভর্নরের সন্তান তোমার বিরুদ্ধে সংখ্যালঘু যুবক অন্যায় ভাবে তার উপর অত্যাচার করবার অভিযোগ দায়ের করেছে আমি শুধুমাত্র জানতে চাই তোমার বিরুদ্ধে দায়ের কৃত এই অভিযোগ অস্বীকার করবে নাই গভর্নরের সন্তান মাথা নিচু করে স্বীকার করলো যে খলিফা সংখ্যালঘু যুবকের উপর আমি অন্যায়ভাবে আঘাত করেছিলাম মহতারাম হাজির সঙ্গে সঙ্গে খলিফা ওমর। নিজের হাতের চাবুকটা তুলে দিলেন সংখ্যালঘু যুবকের হাতে সংখ্যালঘু যুবককে বললেন ও আ মুসলিম কৃপ্তি সংখ্যালঘু যুবক তোমার পিঠে যতটা জোরে আঘাত করেছিল গভর্নরের সন্তান স্বয়ং আমি খলিফা উপস্থিত মিশরের গভর্নরও উপস্থিত আমাদের দুজনের উপস্থিতিতে ঠিক ততটা জোরে গভর্নরের সন্তানের পিঠে তুমি আঘাত করো এবং দুনিয়া বাসীকে দেখায় দাও এভাবেই ইসলাম দুনিয়াতে সংখ্যালঘুদের ন্যায্য অধিকার করে দিয়েছে মিশরের কে লক্ষ্য করে বললেন আমর বিনাশল কদর সাহাবি আল্লাহর পয়গম্বরের মহাসম্মানিত সাহাবি কিন্তু খলিফা ওমর তাকে ছাড় দিলেন না তাকে লক্ষ্য করে বললেন ও গভর্নর এবারের বিচার তোমার সন্তানের পিঠের উপর দিয়ে গেল তোমার সন্তান তোমার ক্ষমতার অপব্যবহার করে আমার দেশের অসহায় সংখ্যালঘু যুবকের উপর অন্যায় করেছে এবারের বিচার তোমার সন্তানের পিঠের উপর দিয়ে গেল ও গভর্নর সাহেব দ্বিতীয়বার যদি তোমার সন্তানের ব্যাপারে আমার মনে রাখবে অপব্যবহার থেকে বাধা দিতে পারে না যে নেতা তার সালা চামুন্ডা চামচাদেরকে ক্ষমতার অপব্যবহার থেকে রুখতে পারে না মিশরের গভর্নর সাহেব তোমার সন্তানের ব্যাপারে যদি দ্বিতীয়বার আমার দরবারে বিচার দায়ের হয় তাহলে দ্বিতীয়বার শুধুমাত্র তোমার সন্তানের পিঠের উপর নয় খলিফা ওমরের চাবুকের হাত থেকে গভর্নর তোমার পিঠের চামড়া রক্ষা করতে পারবে না আইনের শাসন আইনের শাসন আইনের শাসন বলে একটা শব্দ আমরা শুনি আর তার বাস্তবায়ন কি দেখতে পাই যত দুর্বল মানুষ যত গরিব মানুষ রিক্সাওয়ালা কৃষক শ্রমিক মজদুর এদের উপর সব আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ কায়ে আছে কারাগারে যান আমি কারাগার ঘুরে এসে তিনটা কারাগারে ঘুরছি তিন কারাগারে ঘুরে এসে প্রত্যক্ষদর্শী রিপোর্ট এবং আপনাদের সামনে সরে জমিনের রিপোর্ট দিচ্ছি আমার বাংলাদেশের যতগুলো কারাগার আছে প্রত্যেকটা কারাগারে এমন হাজার হাজার যারা শুধুমাত্র টাকার অভাবে বছরের পর বছর অন্ধকার দুলা মামু নাই যাদের কোনো বড় ভাই নাই টাকা নাই কালো টাকার পাহাড় তৈরি করতে পারে নাই তাদের জন্য গ্রেফতার হওয়ার সপ্তাহে পরে জামিন নাই আর তোমার টাকা আছে लक्ष लक्ष ट आईनजीवी सी चान कतगुल लागूर जतियों पत्रिकार रिपोर्ट प्रकाशित जोिका दैनिक इनकी लगे गत पन्न आगे বাংলাদেশে কি পরিমাণ হাজতী আসামি বিনা বিচারে জেলখানায় খাটতেছে তার পরিসংখ্যান দেওয়া হয়েছে কি আসামি হাজতি হাজতী বুঝেন না আপনারা হাজতি কাকে বলে জেলখানায় বন্দি থাকে দুই প্রকার এক প্রকারকে বলে কয়েদি আর এক প্রকারকে বলে হাজতি বুঝছেন কথা কয়েদি কারা কয়েদি হলো আদালতের রায়ের মাধ্যমে যারা অপরাধী সাব্যস্ত হয়েছে তুমি তোমাকে দশ বছরের সাজা দেওয়া হলো আর বলা হয় কাদেরকে যাদেরকে রাস্তাঘাট থেকে সন্দেহজনক মনে করে ধরে নিয়ে গেছে কারাগারের মধ্যে বন্দি করে রেখেছে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর কেটে গেছে এখনো পর্যন্ত আদালত এ কথা বলে নাই যে তুমি অপরাধ করেসো আদালত বিচার শেষ হওয়ার পরে তুমি অপরাধী আবার আগে বারো বছর জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে রিপোর্ট আমার বাংলাদেশের একজন কৃষক একজন রিক্সাওয়ালা ১২ বছর আগে হাজতী আসামি হিসেবে জেলখানায় ঢুকেছিল তারপরে তার কপাল ভালো কি ভালো কি ভালো কপাল ভালো বারো বছর পর আদালত থেকে রায় এসেছে তুমি বেকসুর খালাস কি রায় আসছে তুমি কোন অন্যায় করো নাই তুমি নির্দোষ এই জন্য তোমাকে কি দেওয়া হলো খালাস দেওয়া হলো কয় বছর পর কয় বছর বারো বছর পর হাজতে আসামি বেকসুর খালাস হওয়ার পর कारागार अंधकार कारा प्रकोष्ठ बुक्त आकाशे दिखाई तक प्रश्न रेखे आज बेकसूर खालसुरीमा सन्तान के हारिए क्या कबरबी बेकसूर बोल रही मेर बुके स फिर আমাকে বেকসুর বল আমাকে বেকসুর বলবার প্রয়োজন নাই আমার যুবতী স্ত্রী ১২ বছর স্বামীর সোহাগ থেকে বঞ্চিত হয়েছে আমার স্ত্রীর জীবনে তার বারো বছরের স্বামীর সোহাগ ফিরিয়ে দাও আমাকে বেকসুর বলতে সব আমাকে বেকসর বলবার প্রয়োজন বলবার প্রয়োজন নাই আমার নিষ্প সন্তানের জীবনে বারো বছরের পিতার স্নেহ ফিরিয়ে দাও জবাব জাতির কাছে কোনো জবাব কোনো জবাব নাই এতে একজন দুইজন নয় আমি তো বললাম সরে জমিনে দেখে এসেছি কারাগারে জেলখানা নাই আর এই হাজতী আসামি যারা আছে সব দরিদ্র গরিব বাইরে লক্ষ টাকা খরচ করে যাদের সম্পর্কে তদবির করবার কেউ নাই মোহতারাম হাজির এই হলো আমার বিচার ব্যবস্থার অবস্থা এটার কথা কি বলবেন ঢাকাইয়ারা ঢাকার আঞ্চলিক মানুষরা যখন একটা মানুষ প্রথমে খুব বেশি দুষ্টামি করে তাকে বলে দুষ্ট আরেকটু ড্র্যাং বাড়লে তাহলে এটা এখন আর দুষ্ট এটা এখন বাটপার হয়ে গেছে বাটপাড়ির থেকে আরেকটু অগ্রসর হলে বলে এখন সিটার হয়ে গেছে যখন বাটপারি সিটারি সমস্ত করতে করতে সীমা লঙ্ঘন করে তখন বলে শালা একটা ব্রিটিশ কি বলে? একটা কি? ব্রিটিশ অর্থাৎ প্রথমে দুষ্ট হয় তারপরে বাটপার হয় তারপরে সিটার হয় তারপরে ধান দাব হয় সমস্ত সীমা যখন লঙ্ঘন করে তারপরে কি হয় তারপরে ব্রিটিশ হয় ব্রিটিশ মানেই হল মানুষের রক্ত শোষণ করে শোষণের হাতিয়ার ব্রিটিশ মানেই হল মানুষের অধিকার হারিয়ে মানুষকে তার অধিকার শোষণ করে মানুষের রক্ত শোষে নিপীড়িত মানুষের বুকের উপর দ্বারাক হয়ে মানুষের বুকের উপর দাঁড়িয়ে যারা শোষণ করে তাদের নাম হল ব্রিটিশ একশত পঁচানব্বই মোতারাম আজ একথা আমাদের বলতে হয় আমরা একশত পঁচানব্বই বছর পর্যন্ত ব্রিটিশদের গোলামির জিনজিরে আবদ্ধ ছিলাম সতেরোশো তিপ্পান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এক শত পঁচানব্বই বছর ওরা আমাদেরকে শোষণ করেছে ওরা আমাদের রক্ত সুচেছে ওরা আমাদের দেশ থেকে সম্পদ লুণ্ঠন করেছে মোখতারাম একশত পঁচানব্বই বছর ওদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম করা হয়েছে ওদের বিরুদ্ধে মুক্তি সংগ্রাম করা হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম করেছিল কারা ইতিহাস পড়ুন সতেরোশো সালে ব্রিটিশদের বিরুদ্ধে আজাদির সংগ্রামের ফটোয়া জারি করেছিলেন শাহ আব্দিজ মুস দেহলবী রহমতুল্লাহ আলাই ফটোয়ার মাধ্যমে শুরু হল স্বাধীনতার সংগ্রাম আঠারোশো আলাই, বিশ সালে মাল্টার আন্দামান কারাগারে চার বছর অগত্য নির্যাতন ভোগ করেছিলেন সাইকুল মাহমুদ আসন দেবন্দির রহমতুল্লাহ আলাই একশত বছরের স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে মুক্ত হলো ব্রিটিশ থেকে তারপরে আসলো ২৪ বছরের পশ্চিম পাকিস্তানিদের ইতিহাস চব্বিশ বছর দুই শত উনিশ বছরের দীর্ঘ সংগ্রামের পর আমরা মুক্ত এবং স্বাধীনতা লাভ করেছি তবে বড় দুঃখ লাগে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি কি পেয়েছি পঞ্চান্ন হাজার মাইলের স্বাধীন একটা মানচিত্রের ভূখণ্ড পেয়েছি আর কি পেয়েছি লাল সবুজের একটা স্বাধীন পতাকা আমরা পেয়েছি কিন্তু বছর পর্যন্ত অকাতরে রক্ত দিয়েছিল আমাদের পূর্বপুরুষরা যারা স্বাধীনতার জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়েছিল শুধু গান গাইলে হবে না যে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা এটা শুধু গানের জিনিস না কেন স্বাধীনতা আনা হয়েছিল শুধু মানচিত্রের স্বাধীনতা আর পতাকার স্বাধীনতার জন্য না না না মানচিত্রের স্বাধীনতা অবশ্যই প্রয়োজন ছিল পতাকার স্বাধীনতাও প্রয়োজন ছিল তার চেয়ে বড় প্রয়োজন ছিল একটি স্বাধীন জাতিস আত্মীয় আমরা স্বাধীন মানচিত্র পেয়েছি স্বাধীন পতাকা পেয়েছি কিন্তু আজও আমাদের স্বাধীন জাতি আমরা খুঁজে পাই না স্বাধীন জাতি খুঁজে পাবো কেমনি কারণ ওই ব্রিটিশ ওই যে বাড় ব্রিটিশ ওই যে জালিম শোষক অত্যাচারী ব্রিটিশ তারা আমাদেরকে শোষণ করে গেছে জুলুম করে গেছে আর যাওয়ার সময় আমাদের কাছে রেখে গেছে এক শিক্ষা ব্যবস্থা গোলামীর শিক্ষা ব্যবস্থা আমাদের উপর রেখে গেছে একটা বিচার ব্যবস্থা সেই বিচার হলো গোলামীর বিচার ব্যবস্থা আমাদের এখানে রেখে গেছে একটা সমাজ ব্যবস্থা সেটাও গোলামীর সমাজ ব্যবস্থা আমাদের এখানে রেখে গেছে একটা অর্থ ব্যবস্থা সেটাও গোলামীর অর্থ ব্যবস্থা আমাদের এখানে রেখে গেছে একটা শাসন ব্যবস্থা সেটাও হলো গোলামীর শাসন ব্যবস্থা মোহতারাম যদি সত্যিকার অর্থে স্বাধীনতার সুফল ভোগ করতে চাও যদি সত্যিকার অর্থে এক সাগর রক্ত যারা দিয়েছিল সে সকল শহীদ মুক্তিযুদ্ধদের সে সংগ্রামকে যদি সম্মান প্রদর্শন করতে চাও তাহলে নতুন আরেকটা আওয়াজ তুলতে হবে গোলামি সিং জির আবদ্ধ শিক্ষা ব্যবস্থাকে মুক্ত স্বাধীন করতে হবে লজ্জায় মাথা মত হয়ে আসে আমার স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ স্পর্শকাতর জায়গা যেটা বিচার বিভাগের সুপ্রিম কোর্ট সুপ্রিম আদালত সর্বোচ্চ বিচার ব্যবস্থা যেখানে দেশের সবচেয়ে যেটা সেই সুপ্রিম কোর্টের নাকের ডগায়। ব্রিটিশের অনুকরণে হাজার হাজার বছর আগের মুশ্রেফ জাতি এক দেবী দেবী। যেটাকে গ্রীকরা ন্যায় বিচারের দেবী হিসেবে তাকে পূজা করত সেই গ্রিকদের দেবীকে ব্রিটিশরা অনুসরণ করে সেই গোলামীর বিচার ব্যবস্থা সেই ব্রিটিশের এথিনা দেবীকে বাংলার সেই সবচেয়ে সেন্সিটিভ জায়গা সুপ্রিম কোর্টের নাকের ডায় এথেনা দেবীকে বসিয়ে বাংলার তৌহিদি জনতার এবং তহিদ বিশ্বাসকে আজকে চরম ভাবে পদাঘাত করতে চলেছে নতুন ইব্রাহিম খলিল উল্লাহার জন্ম হবে না নতুন করে আল্লাহ রসুল এসে পবিত্র বাইতুল্লাহ শরীফ থেকে দেব অপসারণ করবেন না হাজিরিন নতুন করে উৎখাত করবার জন্য বাংলার মাটিতে আর আসবেন না আওয়াজ উঠতে হবে আমার বাংলাদেশের বিচার ব্যবস্থার নাকের ডগ সেরে সংস্কৃতি তহিদ বিদ্বেষিত এসে আমরা করতে পারি না মোহতারিন কথা চলে গেল অনেক দূরে আমি বলতেছিলাম আমার জাতির তরুণদেরকে একটু তাদের হৃদয়টাকে জাগ্রত করবার জন্য তাদের বিবেকের বদ্ধ দুয়ারে একটু কড়া জন্য হো দোস্ত এর নাম হল স্বাধীন বিচার ব্যবস্থা এর নাম হলো আইনের শাসন যেখানে কোনো মানুষ নির্বিচারে অত্যাচারের শিকার হবে না যেখানে কোনো মানুষ নির্বিচারে শোষণের শিকার হবে না আমরা এমন একটা বিচার ব্যবস্থা চাই আল্লাহর কোরআনের কসম আল্লাহর নামের শপথ করে বলতে পারি এমন বিচার ব্যবস্থা আল্লাহরের জমিনে আল্লাহর কোরআন ছাড়া দ্বিতীয় কোথাও পাওয়া যেতে পারে না মোহতার মাজরিন আমার আলোচনার মূল বিষয় ছিল সংখ্যালঘুদেরকে ইসলাম এভাবেই অধিকার দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ এক সংখ্যালঘু নারীর হত্যাকাণ্ড বন্ধ করবার জন্য খেলাফতের সোনালী শাসনে এত বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল একজন সংখ্যালঘু যুবক তার ন্যায় বিচার নিশ্চিত করবার জন্য থেকে একজন গভর্নর কে তলব করেছিল ইসলাম একজন সংখ্যালঘু যুবকের উপরে আঘাত করবার কারণে খলিফতুল মুসলিম একজন মহাসম্মানিত গভর্নর কে এত বড় হুমকি প্রদান করেছিলেন দ্বিতীয়বার তোমার সন্তানের নামে বিচার দায়ের হলে গভর্নর সাহেব থেকে রক্ষা করবার আজও পর্যন্ত এই পৃথিবীতে যদি সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করে থাকে যদি সাম্প্রদায়িক সম্প্রীতির নজির কায়াম করে থাকে একবিংশ শতাব্দীতেও আলহামদুলিল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করবার ক্ষেত্রে এক পজিশনে আছে মুসলিম জাতি এটা আলহামদুলিল্লাগের কথা নয় এটা আমাদের জ্বলন্ত ইতিহাসের সাক্ষী আমাদের কারেন্ট একেবারে সর্বশেষ পর্যবেক্ষণের ফলাফল ছোট্ট একটা ফলাফলের কথা পর্যবেক্ষণের কথা আমি তোমাদেরকে বলি আলহামদুলিল্লাহ আমরা যে দেশটায় বসবাস করি আমার সোনার বাংলাদেশ এদেশের সতকার ভাগ মানুষ হলো মুসলমান কথা ঠিক না বেঠিক এদেশে মাইনরিটি পারসন সংখ্যালঘুরা আছে না নাই এদেশে হিন্দু আছে এদেশে বৌদ্ধ আছে এদেশে খ্রিস্টান আছে এবং এদেশে আরো অনেক উপজাতি আছে না নাই বাংলাদেশের সীমান্তের অপর প্রান্তে আরো দুটি দেশ একদিকে হলো বিশাল সাম্রাজ্যবাদী ভারত যেই ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো হিন্দু ভারতে সংখ্যা সংখ্যালঘু আছে মুসলমানরা আসেনা নাই বাংলাদেশে আর এক সীমান্তের পাশে হলো বার্মা মায়ানমার যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো বৌদ্ধ সেখানে মুসলমানরা আসেনা নাই আরাকানের একানের রোহিঙ্গা মুসলমান আছে তবে তারা সংখ্যা সংখ্যালঘু ভারত বাংলাদেশ বার্মা তিন দেশের চিত্র তিন প্রকার ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু বার্মায় সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ আর বাংলাদেশে হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমান ও দুনিয়ার মুসলমানেরা যে কোন নিরপেক্ষ সোর্স থেকে তোমরা এই তিন দেশের পঞ্চাশ বছরের ইতিহাস পড়ো ভারতের পঞ্চাশ বছরের ইতিহাস বার্মার পঞ্চাশ বছরের ইতিহাস আর বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাস পড়ো এই পঞ্চাশ বছরের ইতিহাস নিরপেক্ষ ভাবে স্টাডি করলে দেখা যাবে ভারতে উগ্র সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ মুসলমানদের বুকের রক্তে আল্লাহর জমিন দঞ্জিত হয়েছিল একদিনের নিষ্প শিশু থেকে শত বছরের মুসলমান বৃদ্ধ বৃদ্ধা সাম্প্রদায়িক নির্যাতনের হাত থেকে মুসলমানরা রক্ষা পায় নাই কথা ঠিক না বেঠিক রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর তম হত্যাযজ্ঞ চলতেছে মুখতারামাজিন মায়ের পেট কেটে সন্তান সম্ভব গর্ভবতী মায়ের পেট থেকে মুসলমানের সন্তানকে বের করে তাকে হত্যা করা হচ্ছে করে নিষাপা হয়েছে হাজিরিন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিগত পঞ্চাশ বছরে ভারত এবং বার্মায় সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীরা যে পরিমাণ সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে সেই তুলনায় গরিষ্ঠ মুসলমানদের দেশ এই বাংলাদেশে তার একশ ভাগের এক ভাগও সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ঘটে নাই কারণ কি ভারতে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে বারমায় সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে এর একমাত্র কারণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান মুসলমানরা সাম্প্রদায়িক নয় আজকে সারা পৃথিবীতে যান অত্যাচারী খ্রিস্টানদের হাতে মরছে মুসলমান জান স্বাধীনতাকামী ফিলিস্তিনে হিন্দুদের হাতে মরছে মুসলমান পারাকারের রোহিঙ্গা মুসলমানদেরকে খুন করছে বৌদ্ধরা বৌদ্ধরা মারে মুসলমানদেরকে হিন্দুরা মারে মুসলমানদেরকে খ্রিস্টানদের হাতে খুন হয় মুসলমান ইহুদিদের হাতে রঞ্জিত হয় মুসলমানের রক্তে ও মুসলমান আর এই অবস্থায় এক মুসলমান ভাই যখন তার আরেক মুসলিম ভাইয়ের বিধ্বস্ত লাশকে সামনে রেখে এক মুসলিম যুবক ভাই যখন তার মুসলিম বনের এক মুসলমানের সন্তান যখন তার মায়ের বিধ্বস্ত লাশকে সামনে রেখে এক বাবা যখন তার কলিজার টুকরা সন্তানের বিপৎস লাশ দেখে একটু আহ বলে চিৎকার করে উঠে সারা দুনিয়া বলে তুই জঙ্গিবাদী নাম তোমরা আমাদেরকে খুন করবা তোমরা আমাদের ভাইদেরকে হত্যা করবে তোমরা আমার বনদেরকে ধর্ষণ করবে আমার মায়ের বুকের রক্তি আল্লাহর জমিন করবে আমার বাবার সামনে তার কলিজার টুকুরা সন্তানকে দ্বিখণ্ডিত করবে আর আমরা একটু চিৎকার করলে হয়ে যাব উগ্রবাদী একটু আহ বলে চিৎকার করলে আমরা হয়ে যাবো সাম্প্রদায়িক গোষ্ঠী মুক্তারা মাহাজীন দুনিয়াকে আমরা পয়গাম দিতে চাই যতদিন পর্যন্ত মুসলমানদের উপর এই নিধন বন্ধনা হবে এই অন্যায় হত্যাকাণ্ড যতদিন বন্ধ না হবে পৃথিবীতে যতদিন পর্যন্ত পাশ্চাত্যের নেতৃত্বে চলমান এই নির্বিচার হত্যাকাণ্ড যতদিন বন্ধ না হবে ততদিন পর্যন্ত এই পৃথিবীর কোন মানুষ শান্তি ঘুমাতে পারবে না কথা ঠিক পাক বুঝবার তো দান করেন পৃথিবীতে অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের তাদেরকে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করেছে কথা ঠিক না বে ঠিক আমি আপনাদের কাছে প্রশ্ন করব যে ইসলাম একজন বিজাতীয় একজন অন্য ধর্মাবলম্বী একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একজন সংখ্যালঘুর উপর এত বড় দায়িত্ব অর্পণ করল সেই ইসলাম এবং সেই ইসলামের পয়গম্বর আমাদেরকে অন্য মুদ প্রতি কোনো দায়িত্ব আর কর্তব্য দিয়েছেন কিনা আরে মুসলমানদের প্রতি মুসলমানের দায়িত্ব আর কর্তব্য আছে না নাই ছোট্ট একটা হাদিস পাঠ করে আলোচনা শেষ করব করবো রসুল আকরম সাল্লাই্লামের সহিদ বর্ণিত হাদিস আল্লাহ পয়গম্বর বলেন তাম পৃথিবীর মুসলমান হল একটা দেহের ন্যায় এ দেহের যে কোনো এক অঙ্গে আঘাত আসবে আঘাত শুধু এক দেহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এক অঙ্গের আঘাতে গোটা দেহের মধ্যে বেদনা ছড়িয়ে পড়তে হবে এটার নামই হল উন্মতে মুসলিম যদি আল্লাহরের হাজি হয়ে থাকে তাহলে আমি বলতে চাই যখন ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের উপর আঘাত হানা হয় তখন সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে যদি আঘাত না লাগে তাহলে সে মুসলমান হিসেবে দাবি করতে পারে কিন্তু ভণ্ড সারা কিছুই হতে পারে না যদি আরাকানের রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যা করা হয় তাদের উপর যদি বড় বড় অত্যাচার চালানো হয় আর পার্শ্ববর্তী হৃদয়ে যদি আঘাত না লাগে এদেশের উত্তর সরি বলে নিজেদেরকে পরিচয় দিতে পারে কিন্তু এটা ভন্ডামিয়ার মুনাফিকে ছাড়া কিছুই হতে পারে না ইতিহাস পড় আমার এই ভারত ভারতবর্ষ আমাদের এদেশের মাটি আমাদের এই জন্মভূমিতে ইসলাম এভাবে আসে নাইম হয় এক মুসলিম বনিক দলকে রাজা দাহির সে করেছিল আর মুসলমান বণিকদের নারী পুরুষদেরকে জিন্দান খানার মধ্যে নিয়ে বন্দী করে রেখেছিল বন্দিশালা থেকে এক মুসলিম বোন নির্যাতিত বোন লিখেছে ও হজাদ বিন ইউসুফ তোমার এক বোন হিন্দুস্তানের রাজা দাহিরের অন্ধকার করা প্রকোষ্ঠের মধ্যে নিজের ইজ্জত হওয়ার প্রহর গুনতেছে আর তুমি সোনার সিংহাসনে আরামের ঘুম ঘুমাও লজ্জা লাগে না কেমতের মুখ দেখাবে কি করে মোখতারাম হাজির ইতিহাস লেখে এই চিঠি পাওয়ার পর হাজবে নিউজ পেপার আরামের ঘুম হারাম হয়ে গেল অস্থির হয়ে পাইচারি করতে আরম্ভ করলো বেগম সাহেবা বলল ঘুমান্না কারো হজ্জাত ছিল যে জাতির বোনিমের অন্ধকার শাসক হয়ে আমি আরামের ঘুম ঘুমাবো কেমতের মোহতারা মহাজির সারাটা রাত অস্থির চঞ্চল রাত কাটল পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে হাজ্জাজ বিন ইউসুফ ঘোষণা করলেন হিন্দুস্তানের দিকে শুধু আরব থেকে আমি সেনাবাহিনী প্রেরণ করব মুসলমানদের বোন কে অত্যাচারীর জিন্দান খানা থেকে মুক্ত করবার জন্য পাঁচ হাজারের বাহিনী তৈরি করলেন সেনাপতি নিয়োগ করলেন সতেরো বছরের এক তরুণ ছেলেকে যে সেনাপতি তরুণ সেনাপতি আর কেউ নয় ইউসুফের পুত্র তার এক কন্যার জামাতাপ নিজের মেয়ের জামাতাপ সতেরো বছরের তরুণ সেনাপতি ইতিহাসের বিখ্যাত ফাতেহুল হিন্দ বিন কাসেম রহমতুল্লাহ আলাই মোহতারাম সতেরো বছরের তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসেম পাঁচ হাজারের বাহিনী নিয়ে আরত হেজাজ থেকে রওনা করে হিন্দুস্তানে আসলেন দেবল রাজ্যে পদার্পন করলেন রাজা দাহিরের জিন্দান খানায় আক্রমণ করলেন রাজা দাহিরকে পরাজিত করে জিন্দান খানার লৌহ কপে চূর্ণ করলেন নিজের বনকে সেখান থেকে মুক্ত করলেন নিজের বনকে মুক্ত করে আসমানের দিকে হাত উত্তোলন করে পৃথিবীবাসীকে সাক্ষী রেখে চিৎকার করে তিনি সেদিন ঘোষণা করেছিলেন মোহতারা তিনি বলেছিলেন ও দুনিয়ার মুসলমান সাক্ষী থাকত সাক্ষী থাকো तिल तिल लालन पालन करप्नारिंदगी सतरो बसंत अतिक्रम कर जीवन एक लक्ष्य और उद्देश्य नहीं मानस तुम्हारा सख्ती আমি এক তরুণ এক যুবক নিজের বনকে অত্যাচারী থেকে তারপর ও মুসলমান জিন্দগির স্বপ্ন কাকে বলা হয় জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য কাকে বলা হয় আজ আমার যুবক ভাইদেরকে একটু আমার স্মরণ করিয়ে দিতে মনে চায় আজকে তো আমাদের সমাজেও সতেরো আর আঠারো বছরের তরুণ যুবক আসেনা নাই নাই যুবকরাও বলেন অভিভাবকরাও বলেন কিন্তু আমরা আমরা তাদেরকে না আর বছরের তরুণদেরকে নাম দিয়েছি বাচ্চা ছেলে। সন্ধ্যাবেলা একটু ঘরে ফিরতে দেরি হলে আমি অস্থির হয়ে যে আমার বাচ্চাটা ঘরে ফিরে নাই সকাল সন্ধ্যা সতেরো আর আঠারো বছরের যুবকদের পিছনে আমরা দুধের পেয়ালা হরলিক্স এর পাত্র নিয়ে গুর করি বাবা একটু খাও বাবা একটু খাও রোজা রাখলেও আঠারো বছরের ধামরা ছেলেকে আমরা ঘুম থেকে জাগ্রত করি না চেহারী খেতে বলি না কারণ সামনে ওর মেট্রিক পরীক্ষা এখন রোজা রাখলে মেট্রিক পরীক্ষার ফলাফল খারাপ হবে কথা ঠিক না বেঠিক মোহতারা মহাজরিন যে জাতির আঠারো বছরের ছেলেরা বাচ্চা থাকে যে জাতির সতেরো বছরের তরুণরা বাচ্চা থাকে সে জাতির কপালে বর্তমানে যে অবস্থা হচ্ছে কিছু করা যায় না। আজকে আমরা বাংলাদেশ কিন্তু শাহজালালের ইতিহাস জানো শাহজালালের নামে সিন্নি আর ফিরনি খাও আর বছরে বছর খাজা বাবার ডেকে খিচুড়ি বিতরণ করো আর রাজনীতির সময় বাবা শাহজালালের নামে নৌকার ভোট চাও। কাছে নির্বাচনের আগে একবার দোয়া আর নির্বাচনের পরে ক্ষমতায় যাওয়ার আগে আর একবার দোয়া ক্ষমতা থেকে নাম্বার আগে আর একবার বাবা শাহজালাল বাবা শাহজালাল ইতিহাস পথ বাবা শাহজালাল ইমান থেকে বাংলাদেশে সিন্নি আর ফিনী খাওয়ার জন্য আসেন নাই আর ব্যবসার পণ্য হয়ে দেশে আসেন নাই ইতিহাস পড়েন তেরো শতাব্দীর ইতিহাস আপনাদের এই সিলেটে গৌর গোবিন্দের অত্যাচার রাজত্ব কায়ম ছিল বোরহান মুসলিম যুবককে আল্লাপাক সন্তান দান করলেন সন্তানের জন্মে আল্লাহরের বরং যেই নিষ্পাত সন্তানের জন্মে আকিকা পালন করা হয়েছিল সন্তানকে ধারণার তরবারি দিয়ে তার বাবার সামনে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়েছিল মোহতার মহাজ বাবার সামনে তার কলিজার টুকরা মাসুম সন্তান দিখণ্ডিত হয়ে নিহত হয় বাবার পক্ষে সেটা বরদাস্ত করা সম্ভব নয় হয়ে চলে বোরহান উদ্দিন পাগল পাড়া হয়েছিলউদ্দিন পরায়ন শাসক বোরহানুদ্দিন গিয়ে আলাউদ্দিন কে বলেছিল আলাউদ্দিন শাহ দিল্লির ক্ষমতার মসনদে বসে আছো আর বাংলা অঞ্চলে গৌর গোবিন্দরা মুসলমানদের সন্তানদেরকে দিখন্ডিত করে কেমতের দিন জবাব দেবাকি আলাহদ্দিনত্যাকাণ্ডের প্রতিশোধ আমি যেকোনো মূল্যে গ্রহণ করবো মোহতারাম আলাউদ্দিন শাহ সেকান্দার শাহ নেতৃত্বে বাহিনী পাঠালেন বঙ্গ এলাকায় সেকান্দার শাহ এসে এখান থেকে খবর পাঠালেন আরও বাহিনীর প্রয়োজন আলাউদ্দিন রাতের অন্ধকারে হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন সোনার মদিনার রোজেকে নবী মুদ আর শাহজালালের শিওরের সামনে মাথার সামনে হাজির ডাক দিয়ে বলতেছে শাহজালাল আর কত কাল ঘুমাবে চাঁদর মুড়ি দিয়ে আর কত কাল ঘুমাবে হয়ে গেছে শাহজালাল জাগ্রত হো সেখানে গিয়ে জুলুমের প্রতি তুমি কর শাহজালাল ঘুম থেকে জাগ্রত হলেন ইমান থেকে রওনা করলেন বাংলার উদ্দেশ্যে রাস্তার মধ্যে তিনশো জন संगी साओ बोलजालीयो स्वप्न जो अधीला अंजलि दु जन एकत्रित मिली हलन ढाई पासलार प्राचीन राजधानी सोनार गाय प्रंत गौर गोविंद संबदे सुरमा नदी तीरथ समस्त खेल अपने जहाज नौका डिंगी जा सब दूरे सर করেছিল অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য মোহতারা মাহরিন ইতিহাস বলে শাহজালাল মুজরদ্দি আমানি সুরমা নদীর তীরে এসে দেখলেন একটা খেয়া নাই একটা নৌকা নাই একটা ডিঙ্গি পর্যন্ত নাই দ্দি আমানের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিতে পারে নাই শাহজালাল মুজরাদি আমি সুরমা নদীর তীরে এসে আল্লাহর নাম নিয়ে জায়নাবাজে সঙ্গী সাথীদেরকে নিয়ে উন্মত্ত তরঙ্গমালা সুরমা পাড়ি দিয়ে দিলেন গৌর গোবিন্দের সীমান্তে প্রবেশ করলেন গৌর গোবিন্দের সীমানায় প্রবেশ করে আল্লাহ আকবরের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করলেন শাহজাহের আল্লাহ আকবরের ধ্বনিতে রাজা গৌর ক্ষমতার মশ্লার থর থর করে সেদিন কেঁপে উঠেছিল আমার তোমার এই বাংলার পূর্বাঞ্চল সিলেটের মাটি থেকে জুলুমের কবর রচনা করতে ও মুসলমান আজ একবিংশ শতাব্দীতে আমি আমার যুবক ভাইদেরকে একটু চিৎকার করে ডাক দিয়ে বলবো। एक घूम के जाग्रत हो माथार ऊपर थे चादर टा सर दिए विवेक बुद्ध दुआर टूकुटू खुले दाओ মাঝরাতে যখন সারা পৃথিবী ঘুমে বিভোর হয়ে থাকে নিস্তব্ধ পৃথিবীতে বাংলার দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে একটু কান পেতে শোনো ও মুসলমান থেকে এক বোন নয় হাজার বোন আত্মচিৎকার করে তোমাকে আর আমাকে ডাকতেছে ও বাংলার মুসলমানের সন্তানেরা ও বাংলার তরুণ আঠারো আর সতেরো বছরের যুবকেরা আর কত বোন ধর্ষিত হলে তোমাদের এই শাহচালয়ের পবিত্র ভূখণ্ড থেকে একজন মোহাম্মদ বিন কাসেমের জন্ম আর কত মুসলমানের সন্তানকে করলে তোমার শাহজালালের পবিত্র ভূখণ্ডে একজন শাহজালাল মুজারাদ তৈরি হবে মহতারাম হাজরিন বিবেকের বদ্ধদুয়ার খুলব কান পেতে শোনপ তোমাদের কানের মধ্যে সেই আত্মচিৎকার ভেসে আসবে কথা ঠিক কিনা অনুযায়ী আমার আর তোমার বনেরা আর রোহিঙ্গা অত্যাচার থেকে সেগানকার রাখাইন বৌদ্ধদের নির্যাতন থেকে মুক্তির লক্ষ্যে তাদের স্বামীদেরকে হত্যা করা হয় তোমার বাংলার সীমান্ত এলাকায় এসে একটু কড়া নেড়ে একটু কটকট করে তারা আটতি জানায় আকুতি জানায় চিৎকার করে বলে ও বাংলাদেশের মুসলমান তোদের পঞ্চান্ন হাজার বর্গ মাইলে যদি এক ইঞ্চি মাটি না থাকে মাথা ঘুষবার জন্য খাবারের জন্য এক নলা ডাল ভাত চাই না আর কিছু না পারিস অন্তত তোদের বোনের বুকের মধ্যে একটা করে বুলেট উপহার একটা করে গুলি মার আমাদেরকে সে আশ্রয় চায় না খাবার চায় না শুধু একটা বুলেট চায় একটা গুলিমার আমার বুকের মধ্যে এই আত্মচিৎকার এক বোন ভাইয়ের কাছে কখন করতে পারে তারা নিজেরাই ব্যাখ্যা দিয়েছে কারণ আমরা যদি আবার সেখানে ফিরিয়ে জাফিরে যাই সর্বপ্রথম করবে তারপরে আমাদেরকে খুন করবে তারপরে আমাদের এই উলঙ্গনিক জাতিত ধর্ষিত দেহগুলোকে রাস্তার মধ্যে ওরা ফেলে রাখবে আমরা ধর্ষিত হতে চাই না আমাদের এই লাঞ্ছিত দেহ মুমিনের মুমিনের ভাই ও লাশ রাস্তায় থাকবে আমরা আমাদের ইজ্জতের নিরাপত্তাটুকু চাই জায়গা দিতে না পারিস অন্তত বুলেট বের আমাদেরকে খুন কর তাহলে হয়তো আমরা ইজ্জতটুকু নিয়ে আমরা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে পারবো ও মুসলমান একটু চিন্তা করো একবিশ শতাব্দীর দুই হাজার সতেরো সালের জানুয়ারি মাসে নির্যাতনের পরিস্থিতির মহতার হাজিরিন, আজকে দুনিয়ার সারা পৃথিবীর মানবতার বদ্ধদুয়ার গুলো খুলে দেওয়ার জন্য ওই একটা সন্তানের লাশিত যথেষ্ট ছিল যে সন্তান তার মায়ের বুকে আশ্রয় নিয়ে একটু কোটি করে দিল না উত্তাল তরঙ্গে, তার মা ভেসে গেল বঙ্গোপসাগরে তার সাথী সঙ্গীরা সবাই সেই সলিল সমাধি ঘটলো তাদের নাফ নদীর উত্তাল তরঙ্গের মধ্যে নিষ্পাক এক বছরের সন্তান নিয়ে আল্লাপাক শাহজালাল বাংলার এ প্রান্তে পাঠিয়ে দিলেন একটা চিঠি এবং একটা সংবাদ হিসেবে সে সন্তান এসে আমার আর তোমার বাংলাদেশের সীমান্তে নাফ নদীর তীরে বালুয়ার মাটির মধ্যে মুখ থুবড়ে পড়ে আসে সারা পৃথিবীর মানবতাবাদী মানুষের হৃদয়ের মধ্যে হাহাকার তুলে দিয়েছে সব গোটা মিডিয়ার আলোড়ন সৃষ্টি করেছে সারা সৃষ্টি করেছে কিন্তু বিশ্ব নেতৃত্ব যারা যারা সারা পৃথিবীর কাছকে কষাইখানায় রূপান্তর করেছে সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে সারা দুনিয়াকে যারা কষাইখানায় রূপান্তর করেছে কিন্তু আজও পর্যন্ত তাদের বিবেকের বদ্ধ দুয়ারে আগে দেখতাম কত মানবাধিকার সংগঠন বাংলাদেশের গলির মধ্যে মানবাধিকার সংগঠন এনজিও গরিব হাজার হাজার এনজিও ব্যাংকের ছাতার মতো এখানে খালি শুধুমাত্র কথায় আজকে রোহিঙ্গা মুসলমানদের উপর ইতিহাসের সমস্ত বর্বরতার রেকর্ড ভঙ্গ করে হত্যা যজ্ঞ চলতেছে কথা ঠিক না বে ঠিক কোথায় তোমাদের মানবাধিকার কেন আজকে তোমরা মুখের মধ্যে পায়খানার কুলু পেটে বসে আসো আজকে তোমাদেরকে রাস্তায় দেখা যায় না আজকে তোমাদেরকে প্রতিবাদী ভূমিকা পালন করতে দেখা যায় না আজকে মানবতার এই ভয়াল বিপর্যয়ে টেকনো থেকে বার্মা নির্যাতিত মুসলমানদের পক্ষে রাজপথে নেমে এসেছে দেশের ওলামায়িক রাম তাদের পক্ষে মুষ্টিবদ্ধ হাতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছে প্রিন্সিপাল হাবিবুর রহমান আজকে বাংলাদেশে মুসলমানদের সবক্ষে মানবতার পক্ষে নির্যাতিত মানুষের পক্ষে তাদের পক্ষে মানব সংযোগ করেছে গণসংযোগ করেছে মিছিলে মিছিলে উম করে তুলেছে আল্লাহ মোহাম্মদ শফিরা কথা ঠিক না বেঠিক মোখারাম আখেরই শুধু পায় এটাই বলতে চাই এখানে আমার সভাপতি সাহেবের এই চিৎকার প্রধানমন্ত্রীকে একটু কথা বলতে চাই প্রধানমন্ত্রী সাহেব তো অনেক দুঃসাহসী মাসাল্লাহ আমরা তো গৌরব করি আপনি আমেরিকার মতো রাষ্ট্রকে তুরি মেরে উড়িয়ে দেন সুৎকর মহাজন ড ইউনুস बुढ़े आंगुलर्णा देर लेडी लौह मानवी गौरव करते चाहिए गौरव करते डर यूनुस इस्पात कठिन दृढ़ता निर्जा रोहिंगा मुसलमान दे समय कथाए जर गौरव कमारे सह सारा विश्व दरबारे सहसी सेंाबाह प्रशंसित पृथ्वी अशांति शांति कारांगे सेंा बी বাংলাদেশের সেনাবাহিনী সারা দুনিয়ায় যেখানে অশান্তি সেখানে শান্তির জন্য আমার দেশের দেশপ্রেমিক দুঃসাহসী সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় হয় কিন্তু যখন আমার বাড়ির দুয়ারের সামনে মানবতার ভয়াল বিপর্যয় হয় আমার ঘরের দুয়ারে যখন আমার বোনিত হয় আমার সেনাবাহিনী যখন কথা না বলে তখন লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে আসতে চায় কাজে আমরা বলতে চাই আমাদের উনিশশো একাত্তরের সময় আমরাও তো এরকম বিপদে পড়েছিলাম পার্শ্ববর্তী দেশে আমরা আশ্রয় চেয়েছিলাম শরণার্থী শিবির করে করে হাজার নয় লক্ষ লক্ষ আমার দেশের নাগরিকরা আশ্রয় পেয়েছিলাম পার্শ্ববর্তী আজ আমরা স্বাধীনতার ছেচল্লিশতম বিজয় দিবস উদযাপন করতে পারলাম তাহলে আমরা উনিশশো একাত্তরে যেমন শরণার্থী হলাম পার্শ্ববর্তী দেশে পার্শ্ববর্তী জাতির কাছ থেকে আমরা নিজেদের অধিকার আদায়ের জন্য সহযোগিতা চাইলাম তাহলে আজকে আমাদের পার্শ্ববর্তী এলাকায় যখন নির্যাতন চলে তাহলে তারা কি আমাদের কাছ থেকে একটু আশ্রয় পাইতে পারে না তারা কি একটু আমাদের কাছ থেকে সহযোগিতা পারে না। আমি বলতে চাই যদি উনিশশো একাত্তরের ভূমিকায় অবতীর্ণ হয়ে আমাদের পার্শ্ববর্তী নির্যাতিতের পাশে যদি আমরা না দাঁড়াই আমরা যদি তাদেরকে আশ্রয় না দেয় তাদের মুক্তি সংগ্রামে যদি আমরা তাদেরকে সহযোগিতা না করি তাহলে ইতিহাস আমার দেশকে এবং আমার রাষ্ট্রকে ক্ষমা করবে না রোহিঙ্গা নির্যাতিত মুসলমানদের এই করুণ দুর্দশাগ্রস্ত অবস্থায় পার্শ্ববর্তী মুসলিম জাতি হিসেবে বাংলাদেশের উপর জিহাদ করা ফরজে আইন ইতিমধ্যে ওলামায় একরাম এই জারি করে দিয়েছেন কথা ঠিক না বেঠিক কলামায় দায়িত্ব হলো ফতোয়া দেওয়া ফটোয়া দিয়েছেন এই ফতোয়া বাস্তবায়ন করবার দায়িত্ব হলো রাষ্ট্র এবং সরকারের দায়িত্বকার আমরা চাই আমার দেশের রাষ্ট্র আমাদের সরকার আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে পৃথিবীর যেমন অশান্তি দূর করেন শান্তির পক্ষে থাকেন জালিমের বিরুদ্ধে মসলুমের পক্ষে আপনারা লড়াই করেন ইতিহাসের বর্বরতম জালিম রাখাইনের অত্যাচারী সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে আমার বাংলার সামরিক সেনাবাহিনীর হস্তক্ষেপ চাই আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমার রাষ্ট্র এবং সরকার যদি রাখাইনে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পক্ষে তাদের স্বাধীনতার সপক্ষে যদি ওলামের ফতোয়ার আলোকে যদি জিহাদের ঘোষণা দেয় প্রিন্সিপাল হাবিবুর রহমানের হাতে হাত রেখে আল্লাহ শফির হাতে বায় গ্রহণ করে জিহাদের ময়দানে যেতে কার প্রস্তুত আছেন হাত করে আমার কণ্ঠ দিয়ে যদি আমার বেদনা প্রকাশ না পায় আমি আগেই বলেছি মুসলমান বলে দাবি করতে পারি কিন্তু আল্লাহর পয়গম্বরের মানদণ্ডে আমার ইমান ঠিকবে না কাজে আমরা চাই সারা পৃথিবী নির্যাতন মুক্ত হোক একটি শান্তির পৃথিবী আমরা দেখতে চাই মজরুম মুস্তাদিনদের আর হাহাকার আমরা আল্লাহর জমিনে শুনতে চাই না কথা ঠিক এজন্য সল্যুশন চূড়ান্ত সলুশন হল খেলাফত ব্যবস্থা কি ব্যবস্থা হাত থেকে পশ্চিমা শক্তি বিশ্ব নেতৃত্ব কেড়ে নিয়েছে সেদিন থেকেই পৃথিবীতে এই হাহাকার এই জুলুম এবং নির্যাতন শুরু হয়েছে কাজেই শান্তির চূড়ান্ত পথ মুক্তির চূড়ান্ত পথ সারা পৃথিবীতে জাতি ধর্ম নির্বিশেষে আন্তঃ ধর্মীয় সম্প্রীতির চূড়ান্ত পথের নাম হলো খেলাফত ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলমিন উম্মতে মুসলিমাকে তাদের সেই হারানো খেলাফতের দিকে আবার ফিরে আসবার তৌফিক দান করুন বাংলার পনেরো কোটি তৌহিদী মুসলমানকে শাহজালাল মুজর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আবার সেই চেতনার মশাল সেই চেতনার ঝান্ডা হাতে নিয়ে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আলমিন